আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস আশিকারে সূচনা মুনকারিনের হাদিসের সূচনা কখন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে তখন সাহাবাই আমলেই অনেকগুলো নতুন নতুন বিব্রান্ত ফেরকা উম্মতের মধ্যে ছড়িয়ে পড়ে। এদের মধ্যে ছিল খারেজ, খারেজি, শিয়া, মুতাযিলা এই জাতীয় ফিতনাগুলো। এরাই প্রথম কারো হুকুম দেওয়ার অধিকার কই পাইছে কোরআন দিয়ে দলিল খারেজিদের দলিল যে আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা আলিল্লা যে আল্লাহ ছাড়া কারো আইন দেওয়ার হুকুম দেওয়ার শাসন করার কোনো অধিকার নেই তাহলে নবী সাল্লাম এই অধিকার কই ফেস। তাহলে নবী সাল সাল্লামের কোনো হুকুম মানা যাবে না এটা প্রথম খারেজি ফেতনা খারেজিরা প্রথম এই আয়াত দিয়ে তারা দাবি করতে লাগলো কোনো হাদিস মানা যাবে না এই তারা কোনো হাদিসের ব্যাখ্যাকে তারা মানে না আল্লাহ বলছেন স্যার সারে তো ফাঁকা হুমা সোর যদি পুরুষ হয় মহিলা হয় চুরি করলে হাত কাটক তারা বলেছে আল্লাহ বলছে হাত কাটতে আর হাত বলতে এখান থেকে এই পর্যন্ত পুরাটাই হাত সুতরাং পুরাটাই কেটে দিতে হবে খারেজিরা এইভাবে পুরান একাডেমিয়ার প্রত্যেকটা তারা নবী সাল্লাহামের ব্যাখ্যা গ্রহণ করে তারা নিজেরাই এইগুলার ব্যাখ্যা দিছো গুনাকারীদেরকে স্থায়ী জাহান নামী মনে করে তার ইমানে শেষ অর্থাৎ তারা নবী সাল্লা সাল্লামের ব্যাখ্যা গ্রহণ করে না শিয়া সম্প্রদায় যারা তারা আহলে ভাহিত প্রতি অতিরঞ্জন করতে গিয়ে তারা অসংখ্য সাহাবাহিক রামকে তারা মোরতাদ ঘোষণা দিল কাফের ঘোষণা দিল নাওয়াজ তারা আবু বকর রদি আহ্ন অমর রাদি আল্লাহ রাহনু উসমান রদি আল্লাহ তাহনু আয়শা রাদি আলাহা আবদুল্লাহ বিন আব্বাস রাহন আবদুল্লাহিনমর রদরহন একটু বড় বড় সকল সাহাবিকে তারা ঘোষণা দিল যে এরা মোরতাদ হয়ে গেছে নওয়াজুবিল্লা এই ঘোষণা দিয়ে যেহেতু হাদিস এরা বর্ণনা করছে সুতরাং এদের হাদিস নেওয়া যাবে না বাস এরা ইসলামের বিশাল এই হাদিসের বান্ডারকে শিয়া সম্প্রদায় অস্বীকার করেছে আচ্ছা মোতাজিলারা এসে বলল যে হাদিস মানা যাবে তবে ওইগুলো মানা যাবে যেগুলো আকলের সাথে মিলে আর যেগুলো আকলের সাথে বিবেকের সাথে মিলে না যুক্তির সাথে মিলে না সেগুলোর সনদ সহি হইলেও মানা যাবে না এটা মোতাজিলাদের মোতাজিরা সম্প্রদায়ের যুক্তি ছিল এই যুক্তি দেখিয়ে তারা নবিসর হাজার হাজার হাদিসকে এই মোতাজিলা সম্প্রদায় অস্বীকার করেছে এইভাবে যুগ যুগ ধরে চলছে কোনো সময় এটা জোরালো হয়েছে কোন সময় ঠান্ডা হয়েছে কোনো সময় জোরালো হয়েছে ঠান্ডা হয়েছে এইভাবে চলছে আধুনিক যুগে এসে মিশরে একজন বড় আলেম ছিলেন মুফতি মোহাম্মদ আব্দুহু। তিনি আবার ওই নতুন করে এটা জাগরণ তৈরি করলেন যে নবী সরু সালামের হাদিসের মধ্যে অসংখ্য বেজাল অসংখ্য জামেলা। সুতরাং এখানে হাদিস সব মানা যাবে না হাদিস মানতে হইলে এখানে বিবেকের সাথে আকলের সাথে মিলতে হবে আর হাদিস শুধু রাওয়ায়েতের ভিত্তিতে সনদের ভিত্তিতে শুধু সহি আর দ্বৈব বানানো হয়েছে ভিতরের হাদিস কেন্দ্রিক সহিদ দৈব কোনো গবেষণা হয়নি সুতরাং ভিতরের অংশটা দেরায়তের অংশটা যদি মতনটা যদি বিতরের হাদিসের মূল অংশটা যদি কোরআনের বিপরীত হয় অথবা এটা যদি কোরআনে না থাকে অথবা এটা যদি আকলের সাথে না মিলে তাহলে এই হাদিস সনদ যত সহিোগ এটা মানা যাবে না তখন তার আন্দোলনের সাথে আরও যোগ দিচ্ছেন ডক্টর আহমদ আমিন মাহমুদ আবুরাইয়া আহমদ জাকি আবু সাদি ডক্টর তোহা হুসাইন आधुनिक जुगे व्यापक आंदोलन गढ़े तुले हादीसमेश भारतीय आंदोलन प्रथम गढ़े तुले सार सैयद अहमद खान जिन्हें आलिगढ़ मुस्लिम यूनिभार्सिटिर प्रतिष्ठाता प्रथम यदीस केंद्रिक विभिन्न अभिजोग उत्थपन करें ये हादी ढालाओ भाव माना जा हादीस शर्त सपेक्षे কিছু কিছু হাদিস যেগুলো কোরআনের সাথে মিলবে আকলের সাথে মিলবে এইরকম কিছু হাদিস মানা যাবে আর কিছু হাদিস মানা যাবে না সার সৈয়দ আহমেদ খানের পরে আরেকজন ছিলেন মৌলী আলী খুব প্রসিদ্ধ একজন তিনিও হাদিস অস্বীকারী তারপরে একজন ব্যক্তি ছিলেন আবদুল্লাহ সগ্রালবি মৌলভী আবদুল্লাহ সগ্রালবি তিনি একটা সংগঠনে কায়েম করছেন আহলু জিক্রেওয়াল কোরআন সংেপে এই সংগঠনের নাম আহালে কোরআন এটার পাকিস্তানের লাহোরে এটার হেড অফিস এবং ভারত পাকিস্তান বাংলাদেশ এই অঞ্চলে তারা এই হাদিস অস্বীকারের কাজ করে তাদের একটা পত্রিকা আছে বালাহুল কোরআন এই পত্রিকার মাধ্যমে তারা এই বিষাক্ত বিষয়গুলো সে মানুষের মধ্যে প্রচার প্রসার করে থাকেন তারপরে আরেকজন ছিলেন মোহিবুল হক আজিম আবাদি নাজির আহমদ দেহলবি আসলাম জয়রাজপুরী গোলাম আহমদ ফারভেজ এরা সবাই একই ধরনের এই ভারতীয় উপমহাদেশে এরা এই কাজগুলো করে তো ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিন ধরে চললেও বাংলাদেশে আসে নাই এগুলো বেশিরভাগই ছিল পাকিস্তান কেন্দ্রিক ভারতের বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক কিন্তু ইদানিং আস্তে আস্তে এটি বাংলাদেশেও আমদানি হইতেছে ভিতরে ভিতরে গোপনে গোপনে বাংলাদেশে এটার প্রচার প্রসার চলতেছে কেউ সরাসরি হাদিস অস্বীকার করতেছে আবার কেউ কেউ বলতেছে না হাদিস আমরা অস্বীকার করি না হাদিস হলেও মানা যাবে না অর্থাৎ বিভিন্ন ভাবে এই হাদিস অস্বীকারের কার্যক্রম বাংলাদেশেও চলতেছে